শান্ত সে জলের গভীরে ছিপ ফেলে বসে রইল বেশ কয়েক ঘন্টা কেটে গেল সে ক্লান্ত হয়ে পড়লো মনে হচ্ছে আজ ওই ফল খেই থাকতে হবে ও অবাক হয়ে দেখে যে বড়শিতে একটা রাঘব পোয়াল আটকে আছে বেশ রঙী আর চকচকে ও রাঘব পোয়াল কিন্তু এত ভারী কেন হয়তো এই খুব বেশি খেয়ে ফেলেছে না জেলে ভাই এই জন্য অন্য মাছদের থেকে আমার ওজন বেশি নয়। কি কি। কি তুমি তুমি আমার সঙ্গে কথা বললে এসব করে যে আমি আমি তোমার অনেক কথাই জানি আমি কোনো সাধারণ মাছ নই আমি এক মায়াবিরাজপুত্র আমাকে ছেড়ে দাও তোমার আমাকে খেতে ভালো লাগবে না দয়া করে আমাকে মেরে ফেলো না ও আমি কথা বলা আজ স্ত্রীকে কি দেবে তোমাকে একটা কথা বলার আছে শিক্ষা এসো একটাও মাছ পাওনি তুমি না আমি একটা রাঘব বোয়াল ধরেছিলাম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 আসবাবপত্র আর ফায়ার প্লেস জ্বালাবার জায়গাও আছে সারা জীবন আমরা এইখানেই থাকব। সারা জীবন সে পরে দেখা যাবে চলো এখন আমরা দুজনে খেয়ে শুয়ে পড়ি সে রাতে জেল পারলো না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 তুমি রাঘব বলো আমাকে রঙ আজ লাল শুনতে বিছো তুমি আমার কথা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 रानी हो नयी राजी राज चाहिए तुम्हें রাঘব পোয়াল তোমাকে রাজা ধীরাজ বানাতে পারবে না সেটা অসম্ভব সে তুমি কি করে জানবে শুনি যাও মাছটাকে গিয়ে বলো আমাকে রাজা ধীরাজ বানিয়ে দিতে জেলে আবার সমুদ্রের পারে গেল দেখলো ঘোলা জল ভাবলো যে কারণ কি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ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 সব মন্ত্রীরা আর রাজারা তার সিংহাসনের তাই বলেছিলাম আমি মাঝেদের কাছে অনেক ক্ষমতা আছে ওরা সবকিছু করতে পারে বলেছিলে তুমি এখন সে আমি জানি না পরে দেখা যাবে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 বলো তোমার কি চাই জেলে একটা লম্বা শ্বাস নিল জেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো দেখে অভাগ হয়ে গেল দেখে তার ছোট্ট কুড়ে ঘরের দরজায় তার স্ত্রী দাঁড়িয়ে আছে কিন্তু কোনো দুর্গন্ধ আসছে না